পিস টিভির শিক্ষা বিষয়ক আলোচনা বৈঠকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এখানে আলোচনা করব মসজিদে মহিলাদের শিক্ষা এবং তাদের যাতায়াতের ব্যাপারে প্রথমেই আপনাদেরকে সেই আয়াতটা আমি স্মরণ করিয়ে দিতে চাই আশ্রয়ের জায়গা ও আমনা এবং নিরাপত্তার জায়গা এখানে কিন্তু নাস বলা হয়েছে যেখানে পুরুষ এবং নারী সবার অধিকার আছে এ বিষয়ে আমরা আলোচনা করব আমি আপনাদের সাথে আছি আবুল কালাম আজাদ এবং আমার সাথে আরো আছেন আমার এবং আমাদের বামে আছেন এখন আমরা যে বিষয়টা আলোচনা করব যে মসজিদ তো মুসলমানদের সবার এবং আমাদের কিন্তু মূল আলোচনা হবে শিক্ষা বিষয়ক আসলে আমরা পর্যায়ক্রমে পূর্বের অধিবেশনেও শিক্ষা সম্পর্কে ছোট বাচ্চাদের সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক মসজিদে আসে তারাও শিক্ষা নিতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা শুনেছি এই পর্যায়ে আমরা বয়স্ক বা মেয়েদের মসজিদে আসা সম্পর্কে আমরা আসলে ইসলাম সম্পর্কিত যত বিষয়গুলি আমরা কথা বলবো। সবগুলি আমাদের মডেল হলেন মোহাম্মদ তার আদর্শ তার জীবনকালের সময়টা সেটাকে কেন্দ্র করে আমরা সব বিষয়গুলি গ্রহণ করব। সেটাই হলো আমাদের মূল অনুসরণীয় বিষয় রাসুল সাল আলী হোসাল্লামের যুগে আমরা যদি লক্ষ্য করি দেখা যায় शुदू पुरुषर मस्जिदे आसत कुरुषर शुद्ध मस्जिद नारी अधिकार नहीं अने कथा क्योंकि नारी अधिकार मस्जिदे आरोप वंचित कर फिली तरह के नारी अधिकार देवा है ना एक क्षेत्र तीन जमन ही भाव अन्न्य क्षेत्र इसलाम अधिकार दिए ইসলাম আচ্ছা এখন আমরা তো জানলাম যে আসা রসুলাম আর মসজিদে মহিলাদের আসতে কোন রকম বাধা ছিল না বরং তারা অবাধে আসতেন শিক্ষা গ্রহণ করতেন এখন পর্যন্ত সেটা চালু আছে কিন্তু বাংলাদেশে এটা ইসলামী শিক্ষার এক বিকৃত বাস্তবতা একটা নম্বর হলো যে ইসলাম তো নারী আর পুরুষ ছেলে আর মেয়ে শিশু ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্যে ইসলামের শিক্ষা শুধু তাই না আলাদা জায়গা ছিল নাকি তারা মিক্স আপ করে বসতেন আলাদা আলাদা ছিল না করেছেন মসজিদে মসজিদ যখন একই ফ্লোরে একই সীচে পুরুষ আর নারী থাকবে তখন পুরুষের সর্বোচ্চ জায়গা আলহামদুলিল্লাহ এখনো মসজিদে মেয়েদের অধিকার রয়েছে এবং মহিলারা যাচ্ছে কিন্তু অধিকাংশ জায়গায় নাই এর কারণ হলো ইসলামিক শিক্ষার বিকৃত বাস্তবতা আর এই ইসলামিক শিক্ষার বিকৃত বাস্তবতা হয়তোবা কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় শুরু হয় এর রোড যদি আমরা দেখতে পাই আসলে আমাদের সাবকন বছর ফার্সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শাসিত হয়েছে ওখানে সুফিবাদের একটি বিশেষ রোড চালু হয়েছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পৃষ্ঠপোষকতা আচ্ছা সুফিবাদের এই পৃষ্ঠপোষকতায় এসে যোগ করে বলছি সেটা হলো খ্রিস্টান ধর্মের পাদীরা মহিলাদেরকে শয়তানের দরওয়াজা বানিয়ে ফেলেছিলেন একসময় কাজেই তাদের শাস্ত্রের কোনো অধিকার ছিল না হিন্দুদের একই অবস্থায় ছিল এখন নবী সালাম বলেছেন আচ্ছা তাহলে তো একটা বিশাল একটা আদেশ আমরা এখানে আমি যখন মহাদেশ বড় মহাদেশের বড় মাদ্রাসা সর্বোচ্চ প্রচেষ্টা চালালেন এবং আমার রাজন যখন এই হাদিসটা ওনার থেকে বর্ণিত ওনার ছেলে বললেন আব্বা এখনকার যোগ্যতা দাগাল মহিলা যায় গল্প করে এই করে সেই করে আমি আসবে তারা তুমি বলা হয় তিনি নাকি মহিলাদের মসজিদে যেতে আরেকটা জিনিস সোজা পড়ানো হয় আসতে বাধা দিও না এখন মোহতারামিউল্লা সাহেব আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করি আপনি তো এক মসজিদের ঢাকার মসজিদের আপনার মসজিদে কি মহিলারা আসেন আলহামদুলিল্লাহ মেয়েদের জন্যে আমাদের মসজিদের আমি ঢাকার ধানবন্ডি আবাসের সুভানবাগ মসজিদে আমাদের মসজিদের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে আলাদা একটা সিঁড়ি দিয়ে মেয়েদের পাঁচ ভক্ত নামাজে আসার ব্যবস্থা শুধু তাই না কয়েকজন ফজরের জামাতেও এসে শরিক হয় মাসা আর জুমার জুমার দিনে তো মাসাল্লাহ মানে একটা আলাদা একটা ঈদের মতো উৎসব হয় আর দুই ঈদে আর রমজান মাসে ভাষায় প্রকাশ করা যায় এবং মহিলারা মসজিদে আসলে একটা প্রভাব সহযোগিতায় মহিলাদের জন্য কয়েক হাজার মহিলা করতে পারে গত রমজানে এবং এর আগের রমজানেও বেশ কিছু আমাদের মা বোনা এতেকাফ করেছেন বা পাক ভারতমাদেশে মহিলাদেরকে আসতে না দেওয়ার কারণ বাধা আসলে কিছু ধরনের ফতুয়া রাইট কিন্তু আমরা সাথে সাথে বলবো ধর্ম কোনো কোনো আমার মতামত এরকম चिंता रसुलारी अस्जिदे आसारे से नारी देश के मस्जिद দ্বিতীয় বিষয় নারীদেরকে মসজিদে আসা এবং আসলে তারা যে দিন সম্পর্কে শিক্ষা লাভ করে উপকৃত হবে আসলে এই নারী যেটা বলা হয় ভাষা আল পাঠশালা কখন পাঠশালা মা মাকে যদি খালি ওই বাড়িতেই ফেলে রাখি বা বিভিন্ন অফিস আদালতে হাট যাওয়ার সুযোগ করে দেই। আর মসজিদে আসার সুযোগ যদি না করে দেই। তাহলে এই মা থেকে তো ভালো সন্তান তৈরি হবে না ভালো সন্তান আসবে না এই জন্য মাকে শুধু নামাজের সময় হলে নামাজ পড়তে পারি কিন্তু মেয়েরা যদি বের হয় তাদের নামাজ পড়ার কোন সুযোগ নাই তাদের মজার বিষয় এনেছেন আমরা অল্প খনের বিরতিতে যাবো বিরতির পর এই বিষয়ে আরো আলোচনা থাকবেন কিন্তু বিমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ আমাদের প্রিয় নবী ধারাবাহিক তার চল্লিশ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আ পুনর সম্প্রচার সকাল 6.30টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা Anas bin Malik رضی اللہ عنہ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অতপর তার ফল যদি কোন মানুষ বা কোনো প্রাণী খায় তাহলে তার জন্য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 নিয়ে এবং অন্যতম গেস্ট জনাব শহীদুল্লাহ উনি বলছিলেন যে আমাদের একটা সমস্যা আছে যে আমাদের মহিলারা বাজারে যেতে পারেন অফিসে যেতে পারেন কিন্তু এই দুনিয়ার সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদে তারা যেতে পারেন না এটা একটা খুবই একটা তিক্ত বাস্তবায় তবে না আচ্ছা এখন আর একটা প্রশ্ন এখানে আছে সেটা হলো কোনো কারণেই হোক আমাদের দেশে মসজিদ তো লাখ লাখ মসজিদ আছে এবং বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আসলে মসজিদে মহিলাদের ব্যবস্থা নাই উদ্বোধনী অনুষ্ঠানে যেতে লোকজন বিভিন্ন কারণে আমাকে নিয়ে যায় তো এর মধ্যে আমার বাস্তব অভিজ্ঞতা বেশ চার পাঁচটা মসজিদ উদ্বোধনে আমি গিয়েছি যেখানে নারীদের ব্যবস্থা ছিল না আমি ওখানে গিয়েছি এই উদ্দেশ্য নিয়েই उद्बोधन अनुष्ठने दिए वा चाहिए लोक जन वादा हलो मस्जिद केवल पुरुष मस्जिद नारी देर कारण मस्जिदे नारी और पुरुष समान अधिकार आज के समान अधिकार नहीं चित कर মসজিদে নারীর অধিকারটা দিতে হবে যখন এই ওয়াদা নিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমার জানামতে অনেকগুলো নতুন মসজিদ হচ্ছে যেখানে আলহামদুলিল্লাহ নারীদের ব্যবস্থা পুরনো মসজিদ মসজিদ গুলোতেও যখন পাঁচটি মৌলিক গুণের অধিকারী লোকজন মসজিদ কমিটির সদস্য করা হয় এগুলার কারণে আজ ইসলামের অনেক শিক্ষা থেকে আমরা দূরে রয়েছি আজকে সকলকে জেগে উঠতে হবে মসজিদ কমিটির সদস্য মসজিদ পরিচালনার যোগ্যতা যার রয়েছে তারই হতে পারে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা কি করতে পারি স্পষ্ট ভাবে রয়েছে ইমাম বখারি বলেছেন আল্লাহ একটি দিন নির্ধারণ করে রেখেছিলেন তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য একদিন ছিল শুধু নারীদের জন্য এবং বিভিন্ন হাদিসে আসছে মহিলারা যখন আসতেন এমনকি কোনো গোপনীয় ব্যাপারে জিজ্ঞাসা করতেন আল্লাহ নবী হায়শাকে বলে দিতেন এই ধরনের আল্লাহ নবীর ঘরটা কোথায় ছিল মদিনের মসজিদে তার ঘর মসজিদের আছে তার ঘর সেটাই স্ত্রী একাধিক ছিলেন এর অন্যতম বড় একটা কারণ হল মুসলিম নারীরা সেটা হলো মহিলাদের জন্য আলাদা দিন নির্ধারণ করা মহিলাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য সুন্দরভাবে মানে উপস্থাপন করা তাদের জন্য আলাদা বক্তব্য দেওয়ার জন্য আলাদা গৃহ বা কামরা নির্মাণ করা সেখানে তাদের জন্য লাইব্রেরি স্থাপন করা বই পুস্তকল হয় এবং আচ্ছা এই প্রসঙ্গে আপনি যে কথাটা বলেছেন চমৎকার কথা আমি আপনাকে একটু অনুরোধ করব। যে মহিলাদেরকে মসজিদে আসতে যে নিষেধ করা হয়েছে আমাদের মা উদ্দেশ্য করে সেই হাদিসটা আপনি একটু বলবেন এবং অনুবাদটা বলবেন প্লিজ তখন ওনার ছেলে বললেন না দাগাল আল্লা যুগে তাদের ইমানা ভালো ছিল তারা জামাতে সালাদ আদায় করতে যেতেন তারা কোনো ডিস্টার্ব করতেন না এখন তো মহিলাদের একটু অন্য পর্যায়ে চলে এসেছে বাজে কথা বলবে গল্প করবে এই করবে সেই করবে হয়তো তখন বললেন শোনো আমি আল্লাহ নবীর যুক্তি উপস্থাপন করছো হবে আল্লাহ নবী কি ফেতনা ফসাদ হবে এটা বুঝতেন না মহিলারা কি শুধু ফেতনারি জীব নাকি এটা হতে পারে ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন যেন মহিলাদেরকে আমরা ঈদের মাঠে নিয়ে যাই সেখানে যুবতী হোক বৃদ্ধা হোক পড়ঢ় হোক সবাই হোক অবিবাহিত হোক তাহলে ঋতুপতিরা কি করবে সালাত করতে পারবেন কিনা আল্লাহ নবী বলবেন আরেকজন দেবে যাবে তার মানে হলো মুসলমানদের বিশ্ব বড় জামাত যেটা সেটাতেও যেন অংশ গ্রহণ করে আনন্দে দোয়ায় সালাতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে टनेरा मुस्ते विभिन्न भावना हादिस एस दी ग्यालिकर सामने समयम সময়ে ফজরের সালাদ হতো একেবারে আউয়াল ও যে মক্কা এবং মদিনা এখনো হচ্ছে একেবারে অন্ধকার থেকে যায় ফজরের ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরেও सूर्य उदय प्राय घंटा खान समय विश्वनबीलामर जीव दशाएटे नारी नाम फिर घरे अंधकार थार कारण उत्तरेन जेटा के अनुसरण करी सत्य नुताहारा के गाइडलैन मन कर समाज नारी और पुरुष सबसे नारी के तो गड़े तुलते একটা হলো ফেতনার আশঙ্কায় যদি নারীদেরকে মসজিদে আসা বন্ধ করে দেই তাহলে তো দিনের পর দিন তাদেরকে ফেতনার সাগরে ডুবাই রাখছি আমরা ফেতনা থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছি না কারণ যেই মহিলা যেই মা বা বোন মসজিদে আসবেন নিশ্চয় তার ভিতরে একটু ভয় সৃষ্টি হবে যে বিষয়টা উনি বললেন যে রহুসাল্লামের যুগে এই ঘটে গেছে একটা মানে আল্লাহ আল্লাহ রহুসাল্লাম সেই সময় আরেকটা शरीर केवृत् फिर जार फिर इफ्टिजिंग समस्या मस्जिदों के शिक्षा दिखे नारी जदि मस्जिदे शालीनताटोमेटिक्षा ग्रहण कर ले যোগ করতে চাই যে নারী পুরুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে দুই যেটা ख शिखा शिक्षित राजा कर राज्य शासन राजा के शास प्रेम তারা সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ করব যে নারী মসজিদে যেতে পারে কিনা এ ব্যাপারে আপনারা হাদিস পড়েন এবং অন্যান্য বইপত্র পড়েন এবং আপনারা নিজেদের কণ্ঠকে মানে সোচ্চার করেন আপনাদের নিজেদের অধিকারকে নিজেরা আদায় করে নেন দেখবেন এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে আপনারা উপকৃত হবেন আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে এবং আমাদের সমাজ উপকৃত হবে আল্লাপাকে আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়াকিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমি আপনারা দেখছেন পুরান সন্নহার আলোকে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 जानून, बिशेश के महान आल्लाज सल्यूशन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 জয়েন্ট ড জাকির নাহক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল